السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اما بعد پير يباندهراء امراپور بي دعاء ارتات پرجشم پر كالتنا شنه چه امراپور بي دعاء ارتات پرجشم پر كالتنا شنه এরপরে দোয়া এর যে সমস্ত আদব শিষ্টাচার সেগুলি সম্পর্কে শুনেছি এবং দোয়া কবুলের জন্য অন্যতম উল্লেখযোগ্য যেগুলি সময় সেগুলি সম্পর্কেও আমরা শুনেছি এখন আমরা এ পর্যায়ে আসব কতগুলি অবস্থান রয়েছে বা কতগুলি প্রেক্ষাপট রয়েছে সেই অবস্থানে ও সেই প্রেক্ষাপটে আল্লাহ রবুলি আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ রাবুলি আলামিন, সেই দোয়া কবুল করে থাকেন সেই দোয়া কখনও ফিরিয়ে দেন না সেই প্রেক্ষাপট সম্পর্কেই আমরা এই অধিবেশনে আলোচনা রাখবো ইনশাআল্লা সেই প্রেক্ষাপটগুলির মধ্যে প্রথম হল দোয়া ও আল মাজুলুম কোনো ব্যক্তি যখন মাজুলোম নির্যাতিত বিপরীত হবে সেই অবস্থায় যদি সে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলামিন তার দোয়াকে কবুল করেন তার দোয়াকে ফিরিয়ে দেন না এমনকি সেই মাজুলোম ব্যক্তি যদি অমুসলিমও হয়ে থাকে তবু আল্লাহ রাবুল আলমিন তার দোয়াকে কবুল করেন দোয়াকে ফিরিয়ে দেন না যেমন শাহি বুখারি এবং মুসলিমের হাদিশে এসেছে আল্লা রসুল সাল্লি হুসাল্লাম যখন প্রসিদ্ধ সাহাবি মহাদুবনু জবাল রদ আল্লাহ চালান হুকে ইয়ামানে তিনি দাওয়াতের উদ্দেশ্যে প্রেরণ করলেন তাকে দাওয়াতের উদ্দেশ্যে প্রেরণ করে বললেন ইয়াম আজ এমন কাতা কি কাউ আমিন আহলিল কিতাব জেনে রেখো তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা হলো আহলি কিতাব সর্বপ্রথম দাওয়াতের বিষয়বস্তু যেন হয় ইহা ইহ এর সাক্ষ্য প্রদান করা এ বিষয়ে যেন তোমার সর্বপ্রথম দাওয়াত এর আলোচ্য বিষয় হয় এটাই অন্নবর্ণনায় এসেছে ফালিয়া খুন আউআলমায় ইলাইহি আই ওয়াহেদুল্লাহ সর্বপ্রথম তুমি যে বিষয়ে দাওয়াত দিবে সে বিষয়টি যেন হয় আল্লাহ রবুলিআ আলমিনের তৌহিদ আল্লাহ রবী আলমিনের একত্রবান রসুলসাল আলাইসাল্লাম মাজ রাদ আল্লাহ তালহুকে এভাবে কিভাবে তিনি দাওয়াত দিবেন দাওয়াতের নীতিমালাগুলি তিনি উল্লেখ করে দিলেন যে সর্বপ্রথম তোমার দাওয়াত হতে হবে তওহিদের সর্বপ্রথম তোমার দাওয়াত হতে হবে ইমানের সর্বপ্রথম তোমার দাওয়াত হতে হবে আকিদা যখন তাদের সংশোধন হয়ে যাবে তাই বললেন ফঈন আতাউ কা আলাদা আলিক যদি তারা তোমার এ দাওয়াত গ্রহণ করে তোমার এ আকিদার দাওয়াত তারা কবুল করে নেয় ফলিম হুম আন্দালাদা আলাইহিম খামসাল আচিন তাহলে এরপরে জানিয়ে দাও যে আল্লাহ রাবুল আলমিন তোমাদের জন্য পাঁচ লক্ষ সালাদ ফরজ করেছেন ফিকুল্লিয়াউমিনালাইন প্রতি দিবারাত্রিতে চব্বিশ ঘন্টায় পাঁচ অক্টো সালাদ ফরজ করে দিয়েছেন প্রিয় বন্ধুরা এহাদিসের শেষে আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লাম মাদবিন জওয়াল্লাহকে সর্বশেষ যে উপদৃষ্টি দিলেন সেই উপদেষ্টি তিনি বললেন ওয়াতিদা ওয়াতুম আর সতর্ক থাকো সাবধান হাও তুমি মাজলুমের দোয়া থেকে তুমি সাবধান হয়ে যাও সতর্ক থাকো বিরত থাকো কারণ মাজলুমের দোয়া এবং আল্লাহ এর মাঝে কোনো আড়াল নেই কোনো বাধা নেই তবে অবশ্যই মাজলুম অবস্থায় যদি আবার কেউ জুলুমের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে অন্যায়ের দোয়া করে আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে শরীয়ত গর্হিত বিষয়ে নিয়ে আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করে সেটি কখনও কবুল করবেন না আল্লাহ কারণ আগে আমরা শুনেছি হতে হবে বিষয়টি শরীয় সম্মত অতএ মাজলুম ব্যক্তি যদি সম্মত বৈধ কোনো বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে সেটি ইনশা আল্লাহ আল্লাহ রব্লি আলমিন কবুল করবেন তো যেই প্রেক্ষাপটে দোয়া করলে আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কবুল করে থাকেন সেগুলির মধ্যে অন্যতম আর একটি প্রেক্ষাপট হলো দোয়া ও আল মুসাফের ওল ও আলিদ কোনো ব্যক্তি যখন সফরের অবস্থায় থাকবে সেই সফরের অবস্থায় থেকে সে দোয়া করলে আল্লাহ রবুলি আলমিন সেই মুসাফের দোয়া সেটিকে কবুল করে থাকেন এ প্রসঙ্গে হাদিসেও অনেক বর্ণনা এসেছে এর অর্থ এটি নয় যে সফর অবস্থায় গিয়ে দোয়া করলেই দোয়া হয়ে যাবে তা নয় বরং সেখানেও দোয়ার অন্যান্য কবুলের যে বিষয়গুলি রয়েছে সে বিষয়গুলি থাকতে হবে সেই বিষয়গুলির সাথে যদি এই বিষয়টি পাওয়া যায় তাহলে সফর অবস্থায় দোয়া তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় যে সেই দোয়া আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কবুল হবে অনুরভাবে দোয়া লোয়া লিখছে সেই পিতামাতার দোয়া সেই পিতামাতার দোয়া সেটাও আল্লাহ রবুল আলমিন কবুল করে থাকেন এর অর্থে এই নয় যে যাই ইচ্ছা তাই দোয়া করলে আবার আল্লাহ রব্লা আলামিন কবুল করবে তা নয় বরং দোয়া এর অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির সাথে সামঞ্জস্য রেখে সেই বিষয়গুলিকে ঠিক রেখে যদি এই পিতা দোয়া করে থাকে তাহলে আল্লাহ রবুল্লাহ আলামিন ইনশা আল্লাহ কার দোয়া সেটি কবুল করবেন অনুরভাবে দোয়া কবুলের আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির মধ্যে অন্যতম একটি বিষয় হল দল হাজি যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের পথে ফিসাবির্লা हजर उद्देश्य वमरार उद्देश्य बैर जाए हज और उमरा अवस्थाएं विशेषकर कतगुली क्षेत्र रेजे कतगुली स्थान रही है से गुली गई क्यों जी दोआ करेक्ष आलमीन तर दोआ के कबुल कर जमन उदाहरणस्वरूप साफा और मारवा जख दौड़ाते हैं साफा और मारवा सी करते हैं से प्रथम साफाते उठे कैबलमुखी दुई हाथ तुले যেই তাকবীরগুলি পড়তে হয় বা যেই তাত পড়তে হয় সেগুলি পড়ার পরে যদি কেউ আল্লাহ রব্ল্লাহ আলমিনের কাছে তার নিজের চাওয়া পাওয়া আল্লাহ রব্লি আলমীর কাছে দোয়া করে থাকেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই দোয়াগুলি কবুল করেন অন্যভাবে মারুয়াতে এসে একইভাবে যদি আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে কেউ দোয়া করে থাকে সে হজ ও উমরার কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই দোয়াগুলিও তার কবুল করে থাকেন ঠিক তেমনইভাবে হজ যে সে আইয়ামে তশ্রিকের দিনে যে প্রথম স্থানে তিনটি সাতির পাথর মেরে কেবলামুখী হয়ে যে দোয়া করা রসুল সাল্লী হুসাল্লাম সুন্নত দিয়ে হাত দোয়া করা সেটিও এখানে যখন দোয়া করা হবে সেভাবে দোয়া করলে আল্লাহ রবুল্লা আলমিন সেই দোয়াও কবুল করে থাকেন অন্যভাবে দোয়া আল গাজি গাজী যে জেহাদ ফিসাবল্লাহায় আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায় এ অবস্থায় সে জেহাজ চলাকালীন বা জেহাজের ময়দানে সে যদি আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করে থাকে আল্লাহ রাবুলি আলমিন সেই মুহূর্তে সেই ব্যক্তির দোয়া সেই সঠিক দোয়া সেটিকেও কবুল করে থাকেন ঠিক এমনিভাবে দোয়া কবুলের আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির মধ্যে হলো দো আল আখি লে আখিহি বেদহারিল গাইবে একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে যে দোয়াগুলি করে থাকে সেই দোয়াগুলি আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে থাকেন কারণ যখন কোনো মুসলিম ব্যক্তি অপর মুসলিমের মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন এটি কোনো সন্দেহ নেই আন্তরিকতার সাথেই দোয়া করে থাকে এটি কাউকে শোনানোর জন্য কাউকে খুশি করার জন্য নয় আর কোনো ব্যক্তির উপস্থিতিতে যখন দোয়া করা হয় সেখানে হতে পারে এ উদ্দেশ্য থাকতে পারে যে ওই ব্যক্তি যেন আমার প্রতি সন্তুষ্ট হয় এজন্যই আমি দোয়া করছি তাই একজন মুসলিম অপর মুসলিমের অনুপস্থিতিতে তার জন্য যে কল্যাণকর দোয়া করে থাকে সেই দোয়া এই প্রেক্ষাপটে আল্লাহ রবুল্লা আলমিন সেটি কবুল করে থাকেন এ প্রসঙ্গে রসুল সাল্লা আলী হোসাল্লাম তিনি হাদিসে বলছেন দাওয়া মুসলিমের আখিহিবি একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যে কল্যাণকর দোয়া করবে সেই দোয়াটি হল মুস্তজা বাতুন আল্লাহ রব্লি আলমিনের কাছে সেই দোয়াটি গ্রহণযোগ্য সেই দোয়াটি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কবুল হয়ে থাকে আল্লাহ রবুল্লা আলমিন সেটিকে প্রত্যাখ্যান করেন না তারপরে বলেছেন এইnda রাসেহ মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইর ক্বালা আল মালাক আল মুআক্কাল বিহি আমিন ওয়া লাকা বিমিছলি ইখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের আমি যদি আমার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য কল্যাণকর দোয়া করে থাকি তাহলে আমার জন্যও সেই বিষয়গুলি আল্লাহ রবুল্লাহ আলামিন কবুল করে নেবেন আল্লাহ রাবুল্লাহ আলামিন বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছেন যখন একজন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য যখন দোয়া করবে তখন আল্লাহ রাবুল্লাহ আলামিন একজন ফেরস্তাকে নিযুক্ত করে দেবেন যখনই আমি অন্য মুসলিম ভাইয়ের জন্য সে দোয়া করব। এই ফেরস্তা তখনই বলবেন আমিন ওয়ালাকা বি মিথিল সেই ফেরস্তা আল্লাহ রাবুলি আলমিনের কাছে সেও দোয়া করবেন বলবেন যে হে আল্লাহ এই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যে দোয়া করছে কল্যাণকর সেই দোয়াগুলি আপনি কবুল করে নিন এবং এই ব্যক্তির জন্য অনুরূপ কল্যাণ আপনি দান করুন এবং এর জন্য আপনি সেই মঙ্গলময় বিষয়গুলিকে কবুল করে নিন প্রিয় বন্ধুরা আমার একজন মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার কল্যাণকর দোয়া করার জন্য আমাকে যখন উৎসাহ দেওয়া হলো এই হাদিসে এর অর্থ হল আমি তার জন্য বেশি বেশি দোয়া করব। তার জন্য আমি কল্যাণ কামনা করব। যার মাধ্যমেই তার সাথে আমার একটা सम्पर्क गढ़े उठबारे वर् त्रुटिगुलि आलदा दृष्टि देखो सेगुली के जानको सहज भावे सेगुलिगे झेड़े दे चेषा करब और कल्याण बसि बेसि कमना करब তাই প্রতিটি মুসলিম একজন অপরজনের সাথে যেন সম্পর্ক আরও গভীর করে নিতে পারি একজন অপরজনের জন্য আরও কল্যাণ কামনা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রিয় ভয় আমার যে সমস্ত অবস্থায় দোয়া করলে আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কবুল করে থাকেন সে অবস্থাগুলির মধ্যে সর্বশেষ আমরা আরেকটি অবস্থা তুলে ধরতে চাই সে অবস্থাটি হলো দোয়া ও হালাচি রফ এলিয়া দেই হাত তুলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করা এ প্রসঙ্গে রসুলসল্লা আলী হুসাল্লাম তিনিও উচ্চাহম লোক বর্ণনা দিয়েছেন সো এই হাদিসে এসেছে তিনি বলেন ইন্ন রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আব্দিহি ইদা রাফা ইদাইহি ইলাইহি আন يردহুমা সিফরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন অতি লজ্জাশীল খুব লজ্জাশীল এবং তিনি করিম খুব দয়ালু সিনাশীল যখন কোন বান্দা তার কাছে দুটি হাত তুললেই অর্থাৎ আল্লাহ রাবুল্লা আলমিন তার দোয়া কবুল করেন এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমা তিনি তার সোনান তিরমিজিতে নিয়ে এসেছেন আদিসটি হাসান সনদে বর্ণিত তাই হাদিসটিকে আমরা মনে করব এটি একটি গ্রহণযোগ্য হাদিস আদিসটি সাহি গ্রহণের গ্রহণযোগ্য এর পর্যায়ের প্রিয় বন্ধুরা আমরা এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিব বিরতির পরে আবার আমরা আমাদের আলোচ্য বিষয় ফিরে আসব, আল্লাহ আমাদের সব বিষয়গুলি মেনে চলার তৌফিকদান করুন আমিন সকল দর্শকদের Want to know more? Join us for Stories of the Prophet. Let's see. 9 days later. Every day we'll be Bangladesh and we'll be back in 44 Peace TV, Bangladesh. Marriage or divorce? What's the Islamic Root? husband wants to keep divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat delusions You choose...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 সর্বশেষ বিষয়টি আমরা যেটি আলোচনা করছিলাম সেটি হল মুসলিম একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের জন্য সে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করবে তার অনুপস্থিতিতে অনুপস্থিতিতে যদি দোয়া করা হয় আল্লাহ রবুল্লা আলমিন সেই দোয়াটি কবুল করে থাকেন কারণ একজন মুসলিম অপর মুসলিমের অনুপস্থিতিতে যখন দোঁয়া করে সেটি সেই মুসলিম ব্যক্তিকে খুশি করার জন্য বা কাউকে দেখানোর জন্য বা কাউকে শোনানোর জন্য সেখানে কোনো উদ্দেশ্য থাকে না সেখানে উদ্দেশ্য থাকে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে খালেজ সে ওই ব্যক্তির কল্যাণ কামনায় দোয়া করে থাকে এজন্য আল্লাহ রবুল্লা আলমিন সেই দোঁয়াটি কবুল করে থাকেন এ প্রসঙ্গে রসুলসল্লাহু আলী হোসাল্লাম তিনি হাদিসে বলছেন দাঁয়া আচল মুসলিমের আখি হিবি জহরুল গাইবি মুস্তজা বাতুন একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যে কল্যাণকর দোয়া করবে সেই দোয়াটি হলো মুস্তাজাবাতুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াটি গ্রহণযোগ্য সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে প্রত্যাখ্যান করেন قال الملک المعক্কল به آمين ولك بمثله এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে যখন দোয়া করবে সেই দোয়ার দুটি দিক রয়েছে একটি দিক হলো এই দোয়া আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কবুল হবে দ্বিতীয় দিক হল আমি যদি আমার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য কল্যাণকর দোয়া করে থাকি তাহলে আমার জন্যও সেই বিষয়গুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করে নেবেন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 সেই ফেরস্তা আল্লাহ রাবুলি আলমিনের কাছে সেও দোয়া করবেন বলবেন যে হে আল্লাহ এই ব্যক্তি তার মুসলিম ভায়ের অনুপস্থিতিতে তার জন্য যে দোয়া করছে কল্যাণকর সেই দোয়াগুলি আপনি কবুল করে নিন এবং এই ব্যক্তির জন্যও অনুরূপ কল্যাণ আপনি দান করুন এবং এর জন্য আপনি সেই মঙ্গলময় বিষয়গুলিকে কবুল করে নিন प्रिय बंधुराम मुस्लिम भाइयर अनुपस्थिति तर कल्याण दोआा करारे जो उत्साह दे हादिशे एर अर्थ हलोमी तर बसि बस दोआा करें कल्याण कामना करब जार मध्यमे तरह हमारे एक सम्पर्क गढ़े उठबारे तरह त्रुटिगुली केलदा दृष्टिते देखो सेगुली जानको सहज भावे सेगुली को ड़े देर चेषा करब और कल्याण बसि बस कामना करब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 دعا قبول كنتاً شاء وستاً للمدد شرب و شائش أمرارك تي وستاً تلقى تتاوي شاء وستا تي هلو دعاء و حالة رفع اليدين دو يهات تولي اللہ رب العالمين يلکا چه دعا كورا اپشونگ رسول صلال اللہ علیه وسلم تینیو اجساهم لگ بنانا دیئچن سو هی حديث شائشت چه تینی بولن إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع يديه إليه ان يردهما صفرا اللہ رب খুব লজ্জাশীল এবং তিনি করিম খুব দয়ালু স্নেহশীল যখন কোনো বান্দা তার কাছে দুটি হাত তুলে তার দিকে বাড়িয়ে দেয় তিনি লজ্জাবোধ করেন তার হাত দুটিকে খালি ফিরিয়ে দিতে অর্থাৎ আল্লাহ রবল তার কাদ্দু আবুল করেন এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমহল্লা তিনি তার সোনাম তিরমিজিতে নিয়ে এসেছেন আদিসটি হাসান সনদে বর্ণিত তাই হাদিসটিকে আমরা মনে করব। এটি একটি গ্রহণযোগ্য হাদিস আদিসটি সহিহের গ্রহণযোগ্য এর পর্যায়ের তবে আমরা এ বিষয়ে আরেকটু কিছু আলোচনা করতে চাই তা বলতে চাই যে হাত তুলে দোয়া করলে দোয়া যেহেতু কবুল হয় বলে আমরা বুঝলাম এই হাদিস থেকে এর অর্থ কী এই তাহলে বোঝা যায় যে সকল দোয়া এখন আমরা শুধু হাত তুলে করা শুরু করে দেব। আর দোয়া মানেই হলো তাহলে হাত তুলে করবো যেন হাত তুলে করলেই দোয়া কবুল হয় আমরা বলতে পারি যে আসলে হাত তুলে দোয়া করা এটি একটি দোয়া কবুলের যে সমস্ত অবস্থান সেগুলির মধ্যে একটি অন্যতম एर अर्थ आज ये सकल दुआई अब हाथ तुले करते आज नियम बोझा ना बरम बुझो एखान रसुल्लाम मुख्य बैर आसा हादीटी ग्रहण करब आरोप आल्लासूल सल्लम दशा कर चेष्टा स्यल्ला कर विषय सठीक अवस्थान थकब जो जो हाथ तुले कर प्रमाण रही है से भाव करब और क्षेत्र में हाथ तुले कर प्रमाण नहीं क्षेत्र करब ना तर आसन य हादीस आलोके आलोचना आते পারি সেটি হলো কখন কোন কোন দয়ার ক্ষেত্রে আমরা হাত তুলবো আর কোন কোন দয়ার ক্ষেত্রে আমরা হাত তুলব না বা কোন কোন দোয়ার ক্ষেত্রে হাত তোলাটাই হলো উত্তম আর কোন কোন ক্ষেত্রে হাত না তোলাটাই হলো উত্তম জবাব হাত তোলার ক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে তিনটি অবস্থান রসুল সাল্লুসাল্লাম থেকে প্রমাণিত হয় একটি অবস্থান হলো কতগুলি ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রগুলিতে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তিনি হাত তুলেই আল্লাহ রাবুল্লা আলমের কাছে দোয়া করেছেন তাই ওই সময়গুলিতে হাত তুলে দোয়া করাটাই হলো আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম এর সূন্নত আবার কতগুলি ক্ষেত্র রয়েছে সেগুলি রসুল সাল্লিয়ামের জীবনে বারংবার ঘটা সত্ত্বেও অসংখ্য অসংখ্যবার ঘটা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সেই সময়গুলিতে তিনি হাত তুলে কখনো দোয়া করেননি তাহলে সেগুলি মনে করতে হবে আমাদেরকে জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে সেই সময়গুলিতে দোয়া রয়েছে ঠিকই কিন্তু সেগুলি হাত তুলে না করাটাই হলো রসুল সাল্লু আলি হোসাল্লাম এর শূন্যত আবার তৃতীয় পর্যায়ে এমন কতগুলি বিষয় রয়েছে যে বিষয়গুলি রসুল সাল্লি হোসাল্লাম তিনি হাত করেছেন গড়েছেন এরকম প্রমাণ পাওয়া যায় না আবার হাত তুলে করেননি বা করার নিষেধ করেছেন এমনও কোনো প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সেই বিষয়গুলিকে আমরা বলতে পারি সেটি উন্মুক্ত বিষয় দোয়াকারীর ইচ্ছা অনুযায়ী সেই ইচ্ছা করলে ক্ষেত্রে দোয়া করতে পারে হাত তুলে দোয়া করতে পারে আবার ইচ্ছা করলে সে হাত তোলা ছাড়াও দোয়া করতে পারে প্রিয় দর্শকবৃন্দ হাত তোলার অবস্থান তিন ধরনের কতগুলি দোয়ার ক্ষেত্রে হাত তুলে দোয়া করাটাই হল রফুলসাল্লামের সুনত যেমন সলাতুল ইস্তিস্কা অর্থাৎ বৃষ্টি চাওয়ার যে দোয়া সেই দোয়াটি হাত তুলে দোয়া করাটাই হল রফুল সাল্লু আলিয়াল্লাম सुन्नत क्यों जी से हाथ ना तुले दोलो जी सुन्न आलो के दुआ करें सु सुन्नदिता करपन्थी कर्मे लिप्त होज करते गए साफा मार्वाते तस्वीर निक्षिप कर समय प्रथम और द्वितीय स्थानीय रसुल सल्लाम हाथ तुले दोआा करे जी हाथ ना तुले दोआा करके से बताते अपनी एखे आल्ला रसुल्लामें जो सुन्नद से सुन्नाथ के बर्जन करतएव एटी कें কারণ সেখানে হাত খুলে দোয়া করাই হলো রাসুল সাল আলিহি ওসাল্লাম এর সুন্নত দ্বিতীয় বিষয় যে সমস্ত প্রেক্ষাপটগুলি রাসুল সাল্লাহামের জীবনে হাজারবার অসংখ্যবার আসার পরেও রাসুল সাল্লুসাল্লাম কোনোদিন সেই প্রেক্ষাপটে হাত তুলে ধোয়া করেননি সেই প্রেক্ষাপটগুলিতে আসলে হাত না তুলে ধোয়া করাটাই হল রাসুল সাল্লিয়ামের সুন্নত বলে আমরা মনে করতে পারি যেমন উদাহরণস্বরূপ মসজিদে প্রবেশের সময় দোয়া রয়েছে মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া রয়েছে বাইতুল খালা অর্থাৎ বাথরুমে যাওয়ার সময় দোয়া রয়েছে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া রয়েছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম জীবনে অসংখ্যবার दोआागुली पाठ करवार जीवन घटे अल्लाह दोआ करेंत सत्ते हाथ नाटो अर्थात साधारण एमने दुआई हलो रसुल्लाह अलहसमत हाथ ना तोलाटाई हलन्नत आ कत प्रेक्ष प्रेक्षापट गए दो विषय सेरालो भाव पावा তাই সেই বিষয়গুলিতে আমরা মনে করতে পারি সেখানে হাত তুলে দোয়া করার যেহেতু গুরুত্ব রয়েছে সেখানে হাত তুলেও আমরা দোয়া করতে পারি উদাহরণস্বরূপ যেমন রাসুল সাল আলী হোসাল্লাম গভীর রাত্রিতে যখন আল্লাহ রবল আলমীর কাছে দোয়া করতেন অনেক সময় তিনি হাত না তুলেই দোয়া করতেন কিন্তু আমরা বলতে পারি যে সেই সময় হাত তুলে দোয়া করাটা কোনো বিশেষ সুন্নত এটি বলবো না তবে হাত তুলে ধোয়া করা সেই সময় একটি হাত তুলে ধোয়ার যে ফজিলত রয়েছে সেই ফজিলতের আশায় আকাঙ্ক্ষায় আমরা সেই সময় হাত তুলে ধোয়া করতে পারি এমন এমন সময় কতগুলি বিষয় রয়েছে যেমন বৃষ্টি বর্ষণের সময় বা আর যেগুলি দোয়া কবুলের সময় সেই সময়গুলিতে হাত তুলে ধোয়া করতেই হবে এমন কোনো নিয়ম নয় তবে কেউ जी हाथ तुले दोआा थके माझे मध्य सेट कोसुविधा नहीं तब सेगल होते एकाकुआक्त सला क्षेत्र लक्ष्य कर देखा जाए प्रचलित समाजे किलकाय पास सलाातर पर सम्मिलित भाव इमाम और मुक्तिदे हाथ तुले दोआा तरा ये खूब गुरुत्व दिए कर आस रसुल्लाहु आली वसल्लम सुन्नत जवाब बोलते ना रसुल्लाहु आली वोसल्लमी तर गोटा जीवने मुख्तिदी देखिए पासुअक्त सालातर पर जे हाथ तुलेम कर मुक्त सकले मिले दवा कर सठी प्रमाण पाव जाए ना ती के एक नियम तैरि ने नवा अवश्य सुन्नत परिपन्थी छाड़ा कि नयर रसुल्लाहसल्ल्ल्ल्ल्लम एर सुन्नत हल पास वक्त सालातर पर जिकर आदकार और दुआागुली पाठ करबर के समस्त जिकर आदकर और दुआगुली औरगुल शिक्षा दिए एक एजें ममिन मुस्लिम करतब्य हलो रसुल्लाह आली वसल्ल्ल्ल्ल्लम एर सुन्नतर आलो के सलातबी तहानी शुरू कर सालाम परन्त जमन ही भाव रसुल्लाहु आली हसल्लम अनुसरण कर सालात आदय कर चेष्टा कर ठीक तेम ही भाव सालाम ফিরানোর পরেও রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি যেই আলোকে দোয়া দরুদ ও দেখের আজগারগুলি পাঠ করেছেন এবং সাহাবাইক রামগঞ্জকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই একজন মমিন একজন মুসলিমের একজন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর অনুসারীর সেই অবস্থানেই গ্রহণ করা উচিত নিজেদের মন করা বা নিজেদের সমাজে কোনো একটা রেওয়াজ চলে এসেছে কোনো নিয়মকানুন চলে এসেছে সেই নিয়মকে সন্ন্যাতি নিয়ম সেই নিয়মকে ইসলামের নিয়ম হিসাবে পালন করা কখনো উচিত নয় আসুন আমরা যেন সঠিক পদ্ধতিতে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমাদের দোয়া আমরা করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যেন আমরা আবেদন নিবেদন যেটি করব সেটি যেন সঠিক পদ্ধতিতে হয় এবং সঠিক নিয়মে হয় একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি যেন আল্লাহ রব্লি আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই হয় এবং এটি যেন হয় রসুল সাল্লাহ আলি ওসাল্লাম শহীদ সন্ন্যতের আলোকে হয় আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আহমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বারাক والمخ من تلك يا من يرى والنخام تلك ايضا من يا من يرى মঞ্জমিল ও গায়ার ও সমস